সম্মানিত উপস্থিতি এখন যে বিষয় আপনাদের সামনে শেয়ার করতাম সেটা হল গির আমরা সমাজ যখন খেউরে কোনো খেউর যদি ঝগড়া লাগে স্বামী স্ত্রীর মধ্যে তখন যখন তালাক দিন এক লোকে দেখা যায় তিন তালাক বা অনেক একশো তালাক দিলেন হ্যাঁ তো এটাই লেগে সম্মত নাই যদি তালাক দিতে হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে বনে না তাহলে তালে কিতা করতে হইব প্রথমে শিয়া করতে হইব তারপরে বিষ্ণু আলাদা করতে হইব তারপরে তারারে ফ্যামিলি ফ্রেন্ডস তারারে ইনফর্ম করতে হইব তার ফলে যদি দেখা যায় যে না কোন অবস্থাতেও স্বামী অথবা স্ত্রী তারার মাঝে সম্পর্ক উন্নয়ন করা যান না সম্পর্ক জড়িয়ে দেওয়া যান না প্রবলেম সলভ না না ক্ষেত্রে একটা তালাক দিয়া সুযোগ দিতে হইব যে পরবর্তী এক মাস সময় সুযোগ দিতে হইব যে সংশোধন যদি এক্ষেত্রে সংশোধন না হয় তাহলে এক তালাক দিয়েও আপনি কেতাবিত করেন বাস আপনার স্বামী স্ত্রী তিন মাস যদি তারা আলাদা সহবাস না করেন তাহলে আলাদা হয়ে গেলেও কেতা হয়ে যায় স্থায়ীভাবে তালাক হয়ে যায় তখন স্বামী অন্যত্র বিয়া হইতে হবে বা স্ত্রী অন্যত বি কিন্তু আমরা সমাজে যেটা যেহেতু এই তালাক সম্পর্কে এই জ্ঞান না থাকার কারণে দেখা যায় যে এক মাস পরে এক লাখ দিলা তারপরে আরেক মাস পরে আড়ত লাখ দিলা তাই না আরেক মাস পরে আড়তটা লাখ দিয়া তিনটা লাখ দিয়ে একেবারে আলাদা হয়েছিল তিনটা লাখ দিয়ে আলাদা হওয়ার করার কারণে যে সমস্যা সৃষ্টি হওয়ার যে পরবর্তীতে ইচ্ছা করলেও তাই জন্য আর আবার নতুন করে বিয়া করতে পারে না বা বিয়া করতে গেলে খর হিল্লা করতে হইব মানে এক রাতের লাগে বা কিছু দিনের লাগে সেটাই বিয়া দিতে হইব এটা ইস্তাম লেগে হিল্লা লাগে কোনো সম্পর্ক নাই এতে বর অনুযায়ী যদি আমরা তালাক তালাক দিই এক তালাক দিয়া রাখি শেষ তিন মাস পরে আলাদা আলাদা হয়ে গেলো যে এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে আমরা খাজির সাহেবের অনেক সময় দেখা যায় এক বইয়া আপনি এক তালাক দুই তালাক তিন তালাক তালাক শেষ মানে সম্পর্ক স্থায়ীভাবে দিলেন এটার মূল তালাক সম্পর্কে আমরা জ্ঞান আমরা যেরকম নাই আমরা যারা খাজি সাপ বা তালাক নিয়ে যারা ডিল করেন তারা ওই ব্যাপারে যথেষ্ট জ্ঞানের অভাব আছে নলেজের অভাব তালাক যদি কখনও হইয়া থাকে তালাকর ক্ষেত্রে যে শূন্য অনুযায়ী তালাকর যে পদ্ধতি আছে সেইটারে ফলো করা উচিত আমরা সমাজেও দেখা যায় যে একসাথে তিন তালাক দেওয়ার কারণে দেখা যায় যে মাসুসাল্লাইর যুগ এক বৈঠকের যদি একলাগে তিন দিত তাহলে হিসাবে করা এবং আল্লাহ যে ফা ইমত্তানুফিস আল্লাহ রসুল যদি কোনো বিষয়ে আল্লাহ আল্লাহ রসল্লার দিকে তো আল্লাহ এবং আল্লাহ রসল্লার কাছে খোয়া লাগে উচ্চারণ করা লাগে তারপরে একটা নির্দিষ্ট সময় গণনা করা লাগে তারপরে পরবর্তী তালাক লাগে আল্লাহ সুভানও তাহলে আমরা যথাযথভাবে তালাকের বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করার যারা এই ডিল তালাক যথেষ্ট জ্ঞান অর্জন করেন